আমর ইবনু দিনার রহমতুল্লা আলহী বলেন নাবি সাল্লা সাল্লাম এসে সাতবার বাইতুল্লাহ তাওয়াফ করেছেন মাকামে ইব্রাহিমের নিকট দুরাকাত সালাত আদায় করেছেন আর সাফা মারোয়া সাই করেছেন তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ